শ্রোতা আগেকার সামনে উপস্থিত হয়েছে আরেকটি বিষয় নিয়ে এ পর্যায়ে যেটা থাকবে সেটা হচ্ছে তাক সম্পর্কে আরেকটি নতুন সূত্র সেটা হচ্ছে যে আল্লাহ সেটা মানুষের যে কাজগুলো করে থাকে সেটার দিয়ে দিয়ে থাকেন কখনো এমন করা হয় না যে তার ইচ্ছার বাইরে যেই কাজ করে তার জন্য তাকে প্রতিদান দেন অর্থাৎ কোনো আপনার সব দেন অথবা কোনো শাস্তি দেন সেটা কখনো হয়ে থাকে না হ্যাঁ যেটা স্বেচ্ছায় করে সেটাই করা হয় মানে আল্লাহ যে হিসাব কিদাম করেন শাস্তি দেন অথবা সব দেন যে কোনো ধরনের যেটা মানুষের ইচ্ছা এবং হয়েছে যে তার উদ্দেশ্য কি ছিল সেটা হচ্ছে দেখার বিষয় সুতরাং কোনো মানুষকে এমন করা হয় না যে তার শক্তির বাইরে তার ইচ্ছার বাইরে সে যে কাজ করেছে সেটার জন্য তাকে কোনো আপনার সব দেওয়া হয় অথবা শাস্তি দেওয়া হয় साधारण विपद आपद जे गो मान आटर जो का शिविर देना এরকম সভাবে দেওয়া হয় না এরকম ভাবে কোনো রোগ ব্যাধি হলে সেটার জন্য আপনার কেউ দোষী সাব্যস্ত হয় না এরকম কোন জিনিস সাথে সে ধাক্কা দেখে তার কোনো অঘটন ঘটে যায় সেটার জন্য কেউ দায়ী নয় সুতরাং এইগুলা তার ইচ্ছার বাইরে হয়েছে হম কারণ স্বেচ্ছায় সেগুলো করে না এই কারণে বিধানের সাথে তার কোন সম্পর্ক নেই ক্ষমা করে দেন কারণ তিনি জানেন যে মানুষ দুর্বল এতে কোনো সন্দেহ নাই এই কারণে আল্লাহুল শাহু যখন বোঝেন যে কোনো মানুষের ইচ্ছার মধ্যে ত্রুটি আছে অথবা ইচ্ছার এখানে অবস্থান নেই তখন এই সমস্ত কোন কাজ তার উপর কোন বিধান তার চাপিয়ে দেন না এই সমস্ত পরিস্থিতিতে যেমন একজন পাগল তার ইচ্ছা শক্তি সবল নয় এরকম একজন শক্তি নয় একজন আপনার যে বেমুশ হয়ে গেছে তার ইচ্ছে সবল নয় একজন বোকা ব্যক্তি সাফি যাকে বলা হয় তার ইচ্ছা শক্তি সবল নয় একজন আপনার ছোট বাচ্চা বালে হওয়ার আগে তার ইচ্ছা শক্তি সবল নয় সুতরাং ইচ্ছে শক্তির মধ্যে ত্রুটির কারণে বা কোনো পর্যায়ে না থাকার কারণে তাকে আল্লাহ সঙ্গে কোনো বাদ্যের কোন বিধানের সম্মীন করে নেই কোন বিধান দিয়ে তাকে তার উপর চাপিয়ে দেয় আমার উপর বিধান আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে এটা কিভাবে একজন বলতে পারে যেমন মারাফাতি লাইনের লোকেরা মনে থাকে বলে থাকে যে আমাদের কোনো ইচ্ছা শক্তি নেই সবকিছু আল্লাহর ইচ্ছাই করছে এটা একটা পাগলামি ছাড়া আর কিছুই নয় হম যেটা জাবরিদের ধারণা ইতিপূর্ব যেটার প্রতি আমি ইঙ্গিত করেছি তারা মনে করে মানুষ খড়কটের মতো না নয় বরং আল্লাহ ইচ্ছা শক্তি ছাড়া কোনো দেন না আপনার ইচ্ছার পরিপূর্ণ দখল থাকতে হবে অনেক সময় ইচ্ছা করে ভুলে গেল সেটার জন্য ধরেন না সুতরাং আপনার যেটা ইচ্ছাই হয় না সেটার জন্য ধরতে যাবেন কারো আপনার উপর কেন বিধান চাপাবেন সেটা কখনো হয়ে ওঠে না ব্যাপারটা সুস্পষ্ট একজন মানুষ যেটা সচ্ছাই করবে সেটার জন্যই সে আপনার স্বাবত শাস্তির সম্মুখীন হবে যেটা স্বেচ্ছায় করবে না সেটার জন্য কখনোই সে শাস্তি বা স্বভাবের হ্যাঁ আপনার ভাগি হবে না আল্লাহ জেন আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তফিক দান করুন